বাংলা মানবতা সমাধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা বিগত পর্ব ইমান বীর রাসুল রাসুল গণের প্রতি ইমান আমাদের যে ইমান দর্শন রয়েছে জীবন দর্শন রয়েছে আমাদের আত্মার জগৎ যে নুর নুরানি হয়ে আছে ইমানের আলহামদুলিল্লাহ সে ইমান দিয়েই সারা বিশ্বের মানুষকে আলোর ভুবনের দিকে হেদায়ত করতে হবে মানুষকে জাননাতে রাস্তা দেখাতে হবে পথ হারা মানুষকে সেরাতে মোস্তাকিমে সহজ সরল পথের দিকে নিয়ে আসতে হবে যাতে করে তারা শান্তি পায় সফল হয় তারা যাতে ব্যর্থতা থেকে জাহান নামে প্রণা থেকে তারা বেঁচে যায় প্রিয় ভাই বোনেরা এই জন্য আমাদের ইমান দর্শনে জীবন দর্শনে যেটা ছিল প্রথমে ইমানের প্রথম শর্ত তাহিদের প্রথম শর্ত আল্লাহ আল্লাহর মোলাইকের প্রতি ইমান তারপর আল্লাহরগণের প্রতি ইমান আমরা রসেলগণের প্রতি ইমানের পর্বে ছিলাম রোমান বাদশাহিয়াসের ঘটনাটি আমরা বলছিলাম সেখানে তার যে প্রশ্নের উত্তরগুলো সেগুলি আমরা বলতেছিলাম पॉइंट गत पर्व शेष करबूल कर मुरतरा क्यों मुरत्यादना तो आमी केल तु ना तुआले तुफ बसा साहुल इमान वैशिष्ट्यमान सजीवता जख कारो प्राणी एक बार गेथे जाए त्याग करते এটা হয় না অতীতের ইতিহাস করাত দিয়ে ছিঁড়ে ফেলেছে দুটুকরো করে ফেলেছে ইমান থেকে সরাতে পারেনি এক দার্জালকে দুটুকরা করে ফেলবে কিন্তু ইমান থেকে সরাতে পারবে না কত মানুষকে নবীজি বলেছেন শহীদারের হাদিস যে লোহার চিরুনি দিয়ে সারা শরীরের তার মাংস শিরা উপশিরা ধমনি সব ছেঁড়ে তার হাড্ডি থেকে পৃথক করে ফেলেছে বেড়েছেই বেড়েছে বলেছিল এটাই মানের বৈশিষ্ট্য ইমান যদি একবার কারো অন্তরে জায়গা করে নেয় তাহলে এটা আর বের হবে না বের হওয়ার কোন সুযোগ নেই তারপর আমি প্রশ্ন করেছিলাম যে হাল কাঁতল তোমরা কি তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছ কখনো তোমরা বলেছ হ্যাঁ যুদ্ধে লিপ্ত হয়েছি আমি প্রশ্ন করেছিলাম কি হয়েছিল তোমরা আল সিজাল যুদ্ধ আমাদের আর মহাম্মদের মধ্যে কুফের বাল্টির মতো কুফে যেমন একটা বাল্টি জুলানো থাকে পানি আনতে জানা যায় একজনের পানি নিয়ে এসে আসলে আরেকজনের হাতে যায় তার শেষ আরেকজনে এইভাবেই হাত বহাত হয় তোমরা উত্তর দিয়েছিলে যে যুদ্ধের মতো তোমাদের হাত বহাত হচ্ছে আমি জানি পোকাজা লিকার রসুল তুপতানা এইভাবে রাসুলগণকে পরীক্ষা করা হয় জয় পরাজয় দিয়ে একবার জয় দিয়ে পরীক্ষা করা হয় দেখি শুক্রিয়া দেয় করে কিনা আবার পরাজয় দিয়ে পরীক্ষা করা হয় দেখি সবর করে কিনা শোকরা সবরের এই তালিমের জন্য এইভাবেই পরীক্ষা করা হয় কিন্তু আল্লাহ লিখে দিয়েছেন যে অবশ্য অবশ্যই বিজয়ী হব। আমি আর আমার রাসুলগণ শেষ পরিণতি যে তোমরা দেখবা মোহাম্মদ বিজয়ী হবে তোমরা পারবে না আমি তোমাদেরকে আরো প্রশ্ন করেছিলাম হালি একদর সে কি গাদ্দারি করে কোন চুক্তি করার পরে চুক্তি ভঙ্গ করে আমাকে অতীতে তো মোহাম্মদ কখনো কোনো চুক্তি ভঙ্গ করেনি তবে এখন একটা হুদাবিয়ার সন্ধি আছে জানিনা এই সন্ধি কি হয় আবু সুফিয়ান পরে বলেছে যে একটু পিন করেছিলাম এখানে একটু সুযোগ পেয়েছি যে একটা চুক্তি যেহেতু আছে তো নিশ্চিত জানি মহাম্মদ এটা ভঙ্গ করবেন না কিন্তু একটা চান্স তো আছে এখনো যেহেতু শত্রু এটা ব্রুক্ষেপ করলেন না কারণ এটা ফালতু কথা হেরাকলা বলে দিলেন হ্যাঁ ও আলিকার রসুল্লাহ তাই দিরু রসুলগণ হয়ে থাকেন কারো সাথে কোনো চুক্তি করলে কখনো তারা সেই চুক্তি ভঙ্গ করেন না এটা তাদের বৈশিষ্ট্য এরপরে হেনাকরা যখন এই কথাগুলি আবু সুবেনের সাথে বললেন বলার পরে জিজ্ঞাসা করলেন যে বেমায় মুরকুম তোমাদেরকে কিসের নির্দেশ দেয় সে কি হুকুম করে প্রিয় ভাইবেনেরা এই যে রাসুলগণের ব্যাপারে এখানে রাসুল উল্লা সাল্লাহ সাল্লামের এই যে সুখ দুঃখের পরীক্ষা জয় পরাজয়ের পরীক্ষা আজকে মুসলিম জাহানে প্রসঙ্গ তো বলছি মুসলিম জাহান এই পরীক্ষা চলছে ইনশাআ আল্লাহ নিরাশ হতাশা কোন সুযোগ নেই আল্লাহ নবী বলেছেন করেন সেই ফয়সালাতেই তার জন্য কল্যাণ থাকে ও কল্যাণের কোন সুযোগ মুমিন আর এই সুযোগ মুমিনার কারণ হয় যে যাই হোক বিপদ হলেও তার জন্য ভালো সম্পদ হলেও তার জন্য ভালো জয় হলেও তার জন্য ভালো পরাজয় হলেও তার জন্য ভালো এই সুযোগটা এই নিয়ে আমারটা শুধু মমিনের কেন মমিনের এই সুযোগ আল্লাহ কারণ সে যদি সুখ পায় বিজয় লাভ করে তাহলে সে বিজয়ের সুক্রিয়া আদায় করবে সে কৃতজ্ঞ হবে সে জানবে যে বিজয় আমার শক্তিতে নয় আমার কৃতিত্বে নয় এটা আল্লাহর শক্তি আল্লাহর কৃতিত্বে আল্লাহ আমাকে দিয়েছেন সে আরো বেশি আল্লাখী হবে আর আল্লাহ তো বলেছেন কসম করে বলছি কসম কসম করে বলছি, যদি তোমরা আমার সুক্রিয় আদায় করো আমার নামত পেয়ে যদি এটা জানো যে আমি দিয়েছি সেজন্য আমার দিকে আগ্রহী হও সুক্রিয় আদায় করো অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। তাহলে মুমিন। যদি নিয়ামত পায় সে শুক্রিয়া আদায় করে রাসুল বিজয় পান তাহলে অটল হয়ে যাবেন দিনের উপর এই অবিচলতা অটলতা এই সাবর আরেক কল্যাণ নিয়ে আসবে তার জন্য মুমিনের জন্য সুখ লাভজনক শুক্রিয়ার কারণে দুঃখ লাভজনক কারণে আর কাফের জন্য সুখ ও লস আল্লাহর অভিশাপ নেমে আসবে আর দুঃখ ফেলে কি হয় কাফের সুনাই হুদে আল্লাহ বলেছেন নির হতাশ আহা সব গেল সব গেল হতাশা নিরাশা এটা আরেক কুপুরি গেছে। তো কারণ হতাশ নিরাশ দুইটাই লস লসের কাজ এই জন্যই তো সোরা আল্লাহ বলে দিয়েছেন মহাকালের মানুষ লস মধ্যে আছে কিন্তু চাটিকা কাজ যারা করে তারা লস মুক্তিবর্শক শ্রেতা ভাই বোনেরা এমন একটি জীবন যারা পেয়েছে দুঃখ কিসের তাদের বর্তমান মুসলিম জাহানের অবস্থা এতে ভালো আছে এই অপমান এই মার ইত্যাদি খেয়ে খেয়ে মুসলিমরা আসল রাস্তায় চলে আসছে ঘরে ঘরে বেমায় তোমাদেরকে মোহাম্মদ কি নির্দেশ করে ফাজাকর তুমি বলেছিল মোহাম্মদ বলছে যে এক আল্লাহ গুলামী করো কোন অংশীবাদী হয়েছে কথা বলে অসেদ কি সত্য কথা বলার কথা বলে সত্যবাদী হওয়ার কথা বলে সত্য মমিন হওয়ার কথা বলে আফাপ সচ্চরিত্রবান নীতিবান হওয়ার কথা বলে অশ্লা এবং আত্মীয়তার বাঁধন রক্তের বাঁধন অক্ষুন্ন রাখার কথা বলে আবার নিষেধ করে কি আম্মা ওই আমাদের পিতৃপুরুষরা অজ্ঞতার বসে বিবেকহীন হওয়ার কারণে তারা যেসব মূর্তি নিজেরা বানিয়ে ওগুলির মত বানিয়ে পূজা করতো তোমাদেরকে মোহাম্মদ নিষেধ করছে এগুলো পূজা করো না হেরা বলছে এটা তো পুরার সবগুলি নবীর বৈশিষ্ট্য নবীর বিশেষণ তোমার যেগুলি বলেছ তাহলে উনি তো নবী তুমি যে এই কথাগুলো আমাকে বলেছ মোহাম্মদ সম্পর্কে বসে আছি করবে আমার এই বসার জায়গাটুকু মোহাম্মদ দখল করে নেবে দেখুন মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইস্লাম যে সত্য রাসুল ছিলেন আসলে বিজাতি মা কোন বিপরীত লোক যখন কোন সাক্ষ্য দেয় কারো পক্ষে কোনো শত্রু কোন শত্রু পক্ষে সাক্ষ্য দিলে এই সাক্ষ্যটা মিথ্যা হয় না সে সাক্ষ্য দিল এবং তারপরে সে বলল ডাইরেক্ট সহিবার যে যদি আমি তার কাছে থাকতাম তাহলে আমি তার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতাম ওলা তুয়েন দাহুলা তুয়ান আন হে আমি তার কাছে থাকলে আমি তার দুপা ধুয়ে দিতাম ইহা সব হল রোমান বাদশাহ তৎকালীন পরাশক্তির উক্তি নয় আমরা আবার ইনশাল্লাহ আলোচনাটি নিয়ে এখন সময় হয়েছে একটি বিরতির বিরতি শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষায় থাকছি ইনশাল আসসালাম আলাইকুম আমি মোহাম্মদা নদী আপনারা দেখছেন বাংলা he voice and believing in it qul my prayer, my sacrifice, my life and my death are all for allah sustainer of the world চমৎকার শিশুরা আজ সন্ধ্যা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বাংলায়। সাহস লাগে আপনি যা বিশ্বাস করেন তার পক্ষে কথা বলতে সত্যবাদী ও ন্যায় পরায়ণ হতে সাহস লাগে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 বিরতির পর আবারও ফিরে এলাম ইমান বীর রসুল আমাদের যে ইমান দর্শন আমাদের যে জীবন দর্শন বিশ্ব দর্শন যেটা আমরা মানব জাতির কাছে পেশ করার জন্য পেয়েছি আল কোরআনে সে বিশ্ব দর্শনটি নিয়ে আবারও আসলাম মানব জাতির নেতা কারা রসুল নবী যারা রসুল আনে কাম তারাই সমগ্র মানব জাতির নেতা পৃথিবীর কত নেতা কত দার্শনিক কত আমরা শুনি অ্যারিস্টটল প্লেটো তারপর কার্ল মার্ক কত কত কত নেতা আসলে কি এরা নেতা নেতা ঠিক করতে হবে আগে নেতা হলো আদম থেকে শুরু করে মোহাম্মদ সাল্লাহ পর্যন্ত এই পবিত্র সিন সেলাম এই আমি কেরাম রাসুলান এ কেরাম মানব জাতির নেতা মানব জাতির জন্য জীবন বিসর্জন দিয়ে গেছেন সবাই নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে নুআ আলাই সালাম কেমন নেতা ছিলেন সাড়ে নয় শত বছর জাতির জন্য কেঁদেছেন কিভাবে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য প্রিয় ভাই বোনেরা নেতা তো তাদের প্রতি ইমানের কথা শ্রদ্ধার কথা ভক্তির কথা ইমান মানেই তো তাদেরকে বিশ্বাস করতে হবে শ্রদ্ধা করতে হবে ইমানের অঙ্গ এই হারাক বাদশাহ তখন সে বলেছিল যে যদি আমি তার কাছে থাকতাম সাক্ষাতের চেষ্টা করতাম যদি আমি তার কাছে থাকতাম তার দুই পা আমি ধুয়ে দিতাম আবু সুফিয়ান তখন বলছিল বিরাট ব্যাপার যে মুহমদের পড়াশক্তির বাদশাহ রোমান্তের বাদশা পড়া মানুষদের ফর্ষা মানুষ হলুদ ফর্সা মানুষের এই জাতির বাদশা পর্যন্ত মোহাম্মদ কে ভয় আমরা মোহাম্মদ কি করব আল্লাহ আকবার। সেদিনেই আবু সুফিনের ভিতরেই মান ঢুকেছিল প্রিয় ভাই বোনেরা মুহাম্মদ সাল আলহিবসাল্লাম তিনি যে সত্য রাসুল ছিলেন সেই যুগের পরাশক্তির রোমানদের বাদশাহ এইভাবেই সাক্ষ্য দিয়েছিলেন যে হাঁ তিনি সত্য রাসুল আর পারস্যের বাদশাহ পারভেজ তাকেও নবুজি ছিটি দিয়েছিলেন লিখেছিলেন আব্দুল্লা বাদশাহে যখন এই দাওয়াত দিলেন যে আমি তোমাকে আল্লাহর দাওয়াত দিচ্ছি দিনের দাওয়াত দিচ্ছি তুমি ইসলাম কবুল করো তাহলে তুমি শান্তি পেয়ে যাবে সে নবীজির স্মৃতিটাকে একেবারে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিল সাহি বুখারিতে তার এই ছিঠি ছিঁড়ে ফেলার ঘটনাটি বর্ণনা করা হয়েছে তখন নবীজি তাকে বদা দিয়েছিলেন আমার যেমন ছিঁড়ে ফেলেছে তার সাম্রাজ্যকে ওইভাবে তুমি ছিঁড়ে দাও ছিন্ন ভিন্ন করে দাও হে আল্লাহ আল্লাহ তালা তার নবীর ওই দোয়া কবুল করেছেন প্রিয় ভাই বোনেরা রসুর উল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি সহ আমরা কোন রাসুলদের মধ্যে কোন পার্থক্য করি না সবাই ছিলেন আল্লাহ মানব জাতির তারাই প্রকৃত নেতা প্রকৃত প্রকৃত অন্ধকারে তারাই বিশ্বাস আমরা করি হজরত ইসা আলহি সালামের প্রতি আমরা কিভাবে বিশ্বাস করি আমাদের নবী সাল্লাহিম মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি তো গোটা মানব জাতির নবী আমরা আমাদের বলছি এই জন্য যেহেতু আমরা ওনাকে বিশ্বাস করেছি আপন করে নিয়েছে সে হিসেবে আমাদের বলছেন হয়তো তিনি তো সবাই নবী তিনি বলেছেন মন কলা সাধু আল্লাহ আবদুল্লাহ যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া কোন ইহা নেই আর মোহাম্মদ আল্লাহর গোলাম আল্লাহর রসুল ও আন্না ঈসা আবদুল্লাহল দেখুন ঈসা আলাামের কথা নবীজি বলছেন আমার উম্মতের যে ব্যক্তি সাক্ষ্য দেবে যে ঈসা আলাহি ইসাল্লাম তিনি আল্লা কালিমা তু হু আল কহারিম তিনি ছিলেন আল্লাহর কালিমা আল্লাহ কোন দিয়ে তাকে সৃষ্টি করেছেন যেহেতু পিতা ছিল না ডাইরেক্ট তিনি নির্দেশ দিয়ে সৃষ্টি করেছেন যে নির্দেশ করবেন অর হক্কন এবং জান্নাত সত্য জাহান্নাম সত্য এই কয়টা বিশ্বাস যদি কেউ করে জান্নাতের আট আজার যে দুয়ার দিয়ে যে দরজা দিয়ে যে গেট দিয়ে সে ডুবতে সাইবে তাকে জান্নাতে ঢুকানো হবে দেখুন এখানে তিনটি কথার মধ্যে একটি কথা ঈশা আলাহ সাল্লাম সম্পর্কে আজকে খ্রিস্টানরা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খ্রিস্টানরা বিশ্বাস করে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিশ্বাস না করলে ইসা আলাহ সাল্লামকেও বিশ্বাস করা হবে না মোহাম্মদ সাল্লু আল্লামকে বিশ্বাস করলে ঈশা আলাহ সাল্লামকে অবিশ্বাস করা হবে কারণ যেহেতু ঈসা আলাহ সাল্লাম নিজেই সে ইসাকে অবিশ্বাস করলো সব নবীর অস্বীকার করলো অবিশ্বাস করলো অতএব নবীর মধ্যে কোন ভাগ করার কোন সুযোগ নেই আমরা রাসুলদের মধ্যে কোনো ভাগ বাটোয়ারা করি না সময় আল্লাহ রাসুল ছিলেন প্রিয় ভাই বোনেরা এভাবে নবী রাসুলগণের প্রতি ইমান আনতে হবে নবী রাসুলগণ যে সত্যবাদী ছিলেন তাদের যে ইতিহাস কোরআনে আছে প্রিয় ভাই বোনেরা এগুলি সব একে একে প্রমাণ হতে চলেছে আজ জাতি হুদালামকে যে অস্বীকার করেছিল কোরআনে যে আছে আল্লাহ তালা আজ জাতিকে সাত দিন আট রাতের মরু টর্নেডো দিয়ে মরু ঝড় দিয়ে একেবারে মেচাকার করে দিয়েছিলেন এটা তো কোরআনে বর্ণিত কথা আজকে স্যাটেলাইটের মাধ্যমে সে নগরীর ছবি আধুনিক মানুষের তুলে নিচ্ছে চল্লিশ মিটার মাটির নিচে নগরী পড়ে আছে সৌদি আরবের রবাল খালি মরুভূমির নিচে সে নগরী। সেখানে কত লাখ ও মানুষের মিটার মাটি এমন এক টর্নেডোয়ালা দিয়েছিলেন বিশাল বিশাল আদ জাতি এদেরকে ঘর থেকে বের করে আকাশে তুলে আশ্রয় জমিনে ফেলে উপরে পাথর ফেলে হত্যা করে ফেলে রেখেছিলেন মনে হয় যেন একে বিরাট বিরাট খেঁচুর গাছ পড়ে আছে আমাদের নবীজি যে সত্য সত্য ছিলেন সেই সত্য সত্যরাসলের প্রমাণ যে উনার কোরআনে বর্ণিত এই ঘটনা সত্য আলহামদুলিল্লাহ আজকের যুগের মানুষদের জন্য এই নিত্য নতুন আবিষ্কার গুরুর মাধ্যমে একজন মহিলা বলছেন যে ডাক্তার ওনাকে বলছেন যে আপনার ছেলেকে আপনার সন্তানকে ডান কাত করে সোয়াবেন কারণ ডান কাত করে সোয়ালে রিল্যাক্স মুডে থাকে হাটের উপরে কোনো কিছু চেপে পড়ে না কোনো ফুসফুস কোন কিছু হাটের উপরে পড়ে না হাট ভালো থাকে মহিলা বলেন এবং সেভাবে আমি আমার সন্তানকে সোয়াই সে হতবাক হয়ে গেল বলে কি চোদ্দশো বছর আগের মানুষ এটা কেমনে জানতো যে এইভাবে শুলে হাটের উপরে কোন পেশার পড়বে না সোহান আল্লাহ গবেষণা করে হাদিস বের করে দেখেছে ঠিকই তো কোথাও এইভাবে তো আছে আর নবিজি তো সুতেন আল্লাহ আইমান তার ডান পাঁচের উপর তিনি সুতেন কারণ সবাই বোখারিতে এসছে যে ইহাব মুনাফি তারা জুলিহি তারা হুরিহি ও কুল্লিহি যে নবীজি মাথা আসতে ডান দিক থেকে আসরাতে পছন্দ করতেন স্যান্ডেল পরতে ডান দিক থেকে পরতে পছন্দ করতেন তারপর সময় ডান বরং সকল ভালো কাজে ডান পছন্দ করতেন এটা বাস্তব প্রমাণিত হওয়ার পরে এই লোকটা ইসলাম কবুল করেছে বৈজ্ঞানিক ভাবে ঐতিহাসিক ভাবে অভিজ্ঞতার আলোকে মানুষ একেবারে চাক্ষুষ প্রমাণ পেয়ে যাবে যে প্রত্যেকটা কথা সত্য যার ফলে সারা পৃথিবীর সব জাতি ইনশাআল্লাহ ইসলাম কবুল করে ফেলবে একশো উনষাট নম্বর হয়ে যাবে সত্যতা প্রমাণ হয়ে যাবে ইসলামের সত্যতা প্রমাণ হয়ে যাবে আজকে এই পর্যন্ত রাখলাম আস্তা ফিরুকু আসালামাইকুমুল্লাহি অ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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड कोड आई बी बी बी ओ विजिश टा पाठ मेल कर रेट पिस डटी मानव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 हाराम माली क्यों आएन तो हारा माल हाज कर बनाए की जानते हम देख इसलम श्रेष्ठत कल रेगारोटा पुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांग से पीस टी